হাত ধরে বিপদ কে ডাই কনা ভাই কনা দাই কনা দাই কনা কুলি জড় পেটেলা হাত ধরে বিপদ কেডাই না কুলি জড় পেটেলা জীবনের মায়া কর সবাই কানে মায় কানাই কানাই হান কান কান্দে বাবা কান্দে পুন চাই হে পোড়ে কান্দে আবার সেয় না মিয়ায় নিজের দোষে নিজেই মনে দোস্তায় কানে মাই কানে বাবা কান্দেলা পুন চাই হামে পোড়ে কান্দে আবার সেয় না মিয়াই কান্দে মায় কানে বাবা কান্দেলাপ নাই বসরে দুখে বর যাত্মর উপে যায় বসরে তোর বর যাতরে কিচনে রেছি মর ভাইরে কিচনে র কান্দে আপন জনাই ভে পড়ে কান্দে আবার কান্দে বাবাই কান্দে পড়ে কান্দেজি ড্রাইভারের কথা জানেন সকলে কত লোকের প্রাণ থাকে তাদের কবলে সিএনজি কথা জানেন সকলে কত লোকের প্রাণ থাকে তাদের ক বলে তাদের কে চাত্রিনেখায়াদেরকে কান্দে মাই কান্দে বাবাই কান্দে আপনায় কান্দে পড়ে কান্দে বার শেয়া নামিয়ায় কান্ধে মায় কান্দে বাবাই কান্দে পড়ে কান্দে বেলা বসাইলো হুন্ডায় উঠে ভাবে সে বিমানে উঠছিল যুব কে রাহু দিয়া মেল্লা বসাইলো হুন্ডায় উঠে ভাবে সে বিমান চের দোষে নিজে মোরে বায়র কাদাইজের দোষে নিজে মোরে মায়ের কাতায় কান্দে মায় কান্দে বাবায় কান্দেলা পুঞ্জ নাই হমদে পোরে কান্দে আবার শেয়ান মিয়ায় কান্দে বাবাই কান্দেলা পুজো নাই হামে পোরে কান্দে আবার শেয়ান হরজি তে খেলাই রাইভার রোদ তাদের লাগে কত শিশুর রক্ত ঢোল হরজি তে রে খেল রোদ তাদের লাগে কত শিশুর রোগের নামে ঢোল হ্যা মন সমস্যার সমাধান বল মন সমসার সমাধান বোলপু থাই গেলে পায় कन्दे नाई कन्दे बाबा कन्देया पुंजो नाई हन्दे पोड़े कन्देया बरशेया ना मियाए कन्दे माई कन्दे बाबा कन्देया पुंजो नाई हन्दे হমে পোরে কানে আবার সে আয় কানে মায় বাবা কান্দে না পুনজ নাই হামে পোল কানে আবার